आलोचनारूते दुईटा कथा चाहिए की दिन। ए नाम सुने चेन। एर योग्यता सम्पर्क अभिज्ञता आस्पाथर कार्यकारिता की क्षमता की तरह शक्ति पावर की परस्पथर बला है ओ पथर के थर सोया दिल जेको पाथर स्वर्ण होया जाए पाथर जंग पड़ा मरीचा पड़ा लोहा सोया लागले लो, स्वर्ण होया जाए परस पथर की परस पाथर ए परस्प पथर की आपनारा कख देखे एक जवाब दी भाई बक्ता मानुषा हाथ जुलए जुलए जुला हाथ जुलान दरकार कीट पे तो पाए झुलर दरकार की हाथ झुले पा के सहयोगित एवं तरह सिस्टेम टाइम जे पा सामने जाए पास हाथ पीछे जाए মানুষ কথা বলে মুখ দিয়া ফাঁকে ফাঁকে হাত নাড়ে কথা বলবো মুখ দিয়ে তার হাত নাড়ার দরকার কি হাত হাতের সাথে বেঁধে কথা বলি না কথা না। সাথে কথা কথা বলি। বলা যাবে তবে সুবিধা হবে না মজা হয় না কথা বলে এ হাতে মুখকে সহযোগিতা করে কথা বলার সময় হাতে পাকে কে সহযোগিতা করে হাঁটার সময় সময় আল্লাহ যদি কোন দুসং বা দশে নাওজ্লাহ এগুলো পড়া এটা বক্তাকে সহযোগিতা করা যাবে না ইনশাআল্লাহ আমি কি ঠিক বলছি নাকি কথা বলেন মুখ হবে तो परस पाथर सम्भवीटर सोया दिल सब लोहा स्वर्ण है जे पाथर सोया लागले पन्न पाथर स्वर्ण है और एक पाथर बागे हाट जो थोड़ा टे लोहा सब सुना बनाई ठीक ना ये बोझा जाए बागे हाटे परस नेश मन বাংলাদেশে যদি একটা পরস্পতর থাকত তাহলে বাংলাদেশ প্রেসিডেন্ট যার কাছে ওই পরস্পতরের সন্ধান পেত এটাকে শেষ করে নিয়ে সারা বাংলাদেশের সমস্ত লোহাকে স্বর্ণ বানায় ফেলত আজকে স্বর্ণের ভরি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা কিনে ব্যবহার করতাম না ওর কেজি কিনতাম বাহান্ন টাকা দরে আর স্বর্ণের রড দিয়ে দালানে সাদ পিঠেতাম বোঝা গেল বাংলাদেশেও পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় বিশ্বের কোনো দেশে যদি একটা পরসপাতর থাকতো, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যার যার দেশের লোহাগুলোকে একত্রিত করিয়া স্তূপ করে ওই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী পা ধরে টানতে টানতে তার পরনের কাপড় খুলে বেলাই দিত সার একবার একটা সোয়া দেবেন একবার একটা শোয়া দিবেন এক সোয়ায় স্বর্ণ হয়ে যাবে আর যত স্বর্ণ হবে সব স্বর্ণের অর্ধেক আপনাকে দিয়ে দেব তারপরে তো আমার দেশে অর্ধেক থাকবে কথা বলুন ঠিক তাতে বোঝা যায় বিশ্বের কোন দেশে পরস্পর নাই বাঘের হাটে নাই বাংলাদেশে নাই এশিয়া মহাদেশে নাই বিশ্বের পাশ্চাত্য মহাদেশ মহাদেশে যেই পরস্পথরের অস্তিত্ব নাই এই পরস্পর আজও নাই গতকালও নাই তার আগেও নাই আগামীতে আসবে না এমন পরস্পথরের নামটা পাইলাম কোন জায়গায় এবং তার অস্তিত্ব তার নিশ্চয় বাস্তব থাকতে হবে নচেতেই পরস্পতরে সোয়া দিলে সর্ল হাসন হয় এই কথা বলতে পারিলাম কোথায় প্রশ্ন আপনাদের হয় কিনা। আপনারা প্রশ্ন করেন না করেন সেই দিন থেকে পরস্পতরের সন্ধান শুরু করে দিয়েছি খুঁজতে খুঁজতে চারটা পাঁচটা তফশ্রীর ভিতরে খুঁজে দেখি পরস্পাতরের সন্ধান আছে কোথায় আছে আল্লা বক্রবুল আলমিন দুনিযা যত আসমানি কিতাব নাজিল করেছেন আসমানি কিতাবের ভিতরে কিতাব সবচাইতে বড় কিতাব বাহ্যিক দৃষ্টিতে তৌরৎ কিতাব এই তৌরাতে পাড়া ছিল এক হাজার এক হাজার প্রত্যেক পাড়ায় আয়াত ছিল এক হাজার গুণ হাজার সমান সমান দশ লক্ষ লক্ষ্য আয়াত বিশিষ্ট কিতাব তো কখন আল্লাহর আল্লাহ আমাকে একটা কিতাব দাও যেই কিতাবের শরিয়াত দেখাইয়া আমার উম্মত কে আমি গড়ে তুলব আল্লাহাকবুল আরামিন তুমি তুর পাহাড়ে আসো এখানে এসে কিতাব সা আল্লিগিসাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ কিতাব দিবেন মূসা আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি উম্মত নষ্ট হয়ে যাবে হয়তোবা কোন না কোনো অপরাধ করে বসবে তাড়াতাড়ি আমাকে যেতে হবে আল্লাহ বললেন মৌসা উম্মতের চিন্তা তোমার না উম্মতের জিম্মাদারি দিয়ে তোমার ভাই হারুন আল্লাহ গামকে পাহাড়ে করবে তবে তোমাকে যদি এই রোজা রাখা ছাড়া তোমাকে কিতাব দেওয়া যাবে না আল্লাহ আমার রোজার ধরন কেমন দিনের রাতে কয়বেলা বেলা খাইতে পারবো রোজা রাখিয়া আল্লাহ বললেন মুসা দিনে রাত্রে না এক রোজা তিনাওয়ালা তুমি আবার এত কষ্ট দিয়ে কিতাব দিবা কেন আল্লাহ পাক বলেন মুসা সহজে অর্জিত জিনিসের কদর থাকে না কষ্টে অর্জিত জিনিসের কদর হয় কথা বলেন ঠিক কি ঠিক না যেই লোকটা অল্প একটু এমন করে দশ বিশ ত্রিশ পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে যে মোটা টাকা নিয়ে বাড়ি যায় যে দেখে ওই টাকার ফলাফল বলো না ছেলে দুইটা তার একটার নাম এর সচিকার নাম কানা ওই টাকা ভালো টাকা না হারাম টাকার বরক ভালো না ও মুসা সন্তান জন্ম দিতে গেলে বাপের চাইতে মায়ের কষ্ট বেশি যার কারণে পয়সার বড় দাম কথা বলেন না ওই পরিশ্রমী টাকার পর নির্ভর করিয়া চারটে গ্রাজুয়েট দুইটা ছেলে মুক্তি এমন করে শিক্ষিত হইয়া যায় কষ্ট অর্জিত জিনিসের বরকম রোজা রাখতে হবে বাস মোসাখি সালাম কিতাবের আশায় রোজা রাখা শুরু করে দিলেন তিরিশ দিন যখন হয়ে গেছে রোজা একটা না তিরিশ দিন মাঝে কোনো সেহেরিও নাই ইফতারও নাই তিরিশ দিন যখন রোজা রাখা হয়ে গেল এমন কঠিন রোজা অপুরের মুখের ভিতরে কত দুর্গন্ধে কত দুর্গন্ধ দুর্গন্ধ হয়ে যায় মুখের ভিতরে বুদ্ধিমান যারা জ্ঞানী যারা রোজাদারে একে অপরের সাথে যখন কথা বলে মুখোমুখি মুখের উপরে হাত কথা বলে যাতে আমার মুখের দুর্গন্ধে ভাইয়ের কষ্ট না হয় धालाम देता पढ़व सन्धार आगे गुरू মেসাক করতে করতে যখন মাগরিবের সময় হয়ে আসছে বারবার উপর দিক তাকায় আর মেসাক করে আল্লাপাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ডাক বললেন ইয়া মসা লিমা তস্তাকু মূসা তুমি মেসাক করলে কেন যখন আল্লাহ বলেছেন মেসাক করলে কেন তখন মুসা কিতাব আমি এই মুখ দিয়ে পড়বো অথচ মুখের ভিতরে তিরিশ দিন রোজা রাইখা এমন দুর্গন্ধ হয়েছে আল্লাহ এই পচা মুখ দিয়ে কি করে তোমার কিতাব পড়বো এই জন্য আল্লাহ আমি একটু মেস করেছি আল্লাহ বলে মুসা যে কারণে রোজা রাখতে বলেছি তন্মধ্যে একটা অন্যতম কারণ হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে আর এই সুগন্ধের ভিতরে আমি আমার কাছে না শুনে তুমি কেন মেসব কইয়া মুখের দুর্গন্ধ দূর করে ফেলেছ আজকে কিতাব পাবানা ও আশার আলিয়া লিয়া আরো দশ দিন রোজা রাখতে হবে একশিল পুরানোর আগে তোমার কিতাব দেওয়া হবে না দশ কয়েকদিন হলো চল্লিশটা আর উর্দুতে ফার্সিতে কি কয় তবলি গলারা কি কয় শিল্লা কয় তবলি গলারা কয় বলে কি আমি একটু কব না ও এবার চল্লিশ দিন রোজা রাখার পরে মুসে আলাই ইসালামকে আল্লাহ কত বড় মোসা নবীর আল্লাহ করেছেন আর সমস্ত জিনিস তৈরি করেছেন কোন শব্দ বলিয়া তার ভিতরে সেই চারটা কি এক নম্বরে আল্লাহর দুই নম্বরে আল্লাহর কলম তিন নম্বরে মোসা নবীর তৌরাত চার নম্বরে মানবজাতি তৈরি করেছেন আল্লাহ হাত সুবহানা আল্লাহ আর সবকিছু বানাইসা কোন আয়াত এমন করে দশ লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব মুসা আলিখ ইসলাম নিয়ে আসলেন জিবলিলালিখ ইসলামের সঙ্গে সহচার আরো জন ফেরেস্তা এই জন ফেরেস্তা জামানার শক্তিশালী উটের সত্তরটা উঠ লাগত মুসা নবীর কিতাবের মূল কপি বহন করতে কত উঠ সত্তর উঠে বুঝা মুসা তুর পাহাড় থেকে এই কিতাব একা বহন করে নিয়ে আসছেন আল্লাপজন নবীর গায়ে তৎকালীন শক্তিশালী সবচাইতে বাহাদুরের যে শক্তি এমন শক্তিশালী যুবকের সত্তর জন যুবকের শক্তি দিয়ে থাকে এক একজন নবীর গায়ের ভিতরে সত্তর যুবকের শক্তি নিয়ে মূসা নবী কিতাব নিয়ে আসছেন বাড়ি তুমি আমার লেখা হাতের কিতাব খানকে আলগাগায় ব্যবহার করতে পারবে না ও মুসা তুমি তৌরাতে গিলাফ লাগাও মুসা বললেন আল্লাহ গিলাফ লাগাবো কি দিয়া চামড়া দেনা কাপড় দিয়া किताबे, हाथी किताबे चमड़ा दिया गिले तरह सम्मान है किताबे कितब गा तुम स्वर्ण दिया মুসা বললেন আল্লাহ আমি গরিব মানুষ এত স্বর্ণ পাবো লাগবে তোমার স্বর্ণ বানানোর পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি যে ব্রিলের মারফত একটা কিমিয়া মিয়া একটা পরস্পথর জান্নার থেকে মুসা আলিখ ইসলামের কাছে পাঠিয়ে দিয়ে বললেন এই পরশ তোমার এই জীবনও তো ব্যবহার করে দেখে নাই মুসা গিয়েছিলাম একটা পাথরের সাথে সোয়া লাগায় দেখে সত্যই এক নম্বর স্বর্ণ আমি তো স্বর্ণকার তিনজন একজনের নাম মুসা আলাইহালাম আর একজন তার ভাই নবী হারুন আলাইহালাম আর একজন ইনাদের আপন চাচা তো ভাই পরবর্তীতে ভগ্নীপতি হয়েছিল তার নাম মিস্টার কারুন এইট তৌর হাফেজ এই তিনজন সালা আর নাই আমার কোরআনের আফেজ কি দুনিয়ায় মাত্র তিনজন আপনারা কথা কন্যা আরো টুমুক খুলতে হবে জোরে বলেন আবেগ মাত্র তিনজন কোরআনের আবেগ লক্ষ লক্ষ কথা বলুন বিরুদ্ধ করে ফেলাই বিকৃত করে ফেলাই শর্টকাট কইরা তাদের মন চাকি যতটুক দিয়ে নাম লিখেছে একটা ভিন্ন কিতাব ও দস্ত দৌরতের মূল কপি নাই আর আমার কোরআনের জন্য লক্ষ লক্ষ হাফেজ কোরআনের লিখিত কপি শত্রুরা মাত্র এক ঘন্টার সময় পাইলে হুবহু যেমন আছে কোরআন শরীফে ওই রকম কোরআন এক ঘন্টার ভিতরে হাজার হাজার কপি আমরা হাফেজরা লিখে দিতে পারবো কি না একটা দাঁড়ি কমা সেমিকলোনি পর্যন্ত বাদ যাবে না একেবারে সম্পূর্ণ হুবৌলিকে দেওয়ার মতো লক্ষ লক্ষ হাপে দে আল্লাহর দুনিয়ায় বিদ্যমান ঠিক না কারণ কি দোষ আল্লাহ কায় ইান বুঝ দিলেন কোরআনকে সান্ত্বনা দিলেন ও কোরআন তুমি যাও ইন্নান দিকরা আমি তোরে দুনিয়ায় পাঠাইতেছি ও ইন্না লাহাফিজুন আমি তোরে সংরক্ষণ করব আমি হেফাজত করব যখন দেখব মানুষে তোমার সংরক্ষণ করে না মানুষে তোমারে যত্ন করে না মানুষে তোমার সম্মান করে না তখন মানুষের কোরআনের লেখা কোরআনের কাগজ যা জায়গায় থেকে যাবে আমি কোরআনকে তুই কোরআনকে আমি পাক ভিতর থেকে হরফগুলো তুলে নিয়ে যাব। ओ कुरान तुम जाओ तुरान दुनिया मुसान दरबारे पड़े थके दुनिया करना आयुश गो धान मुसानबी दुआरे पड़े थके सर्वक्षण तौर तिलवत कर তার এখন কারুন কোথায় হাঁটির মার্কা আপেস। কোরআন বাংলার জমিনে হাজার হাজার বিদ্যমান আল্লাহর তিরিশ পাড়া কোরআন যেই কোরআনের মর্যাদা তুই একটু বড় ভালো করে শুনবি সেই তিরিশ পারা কোরআনের হওয়ার পরে তুই দাড়ি কাটো তুই দাড়ি সাঁটো প্যান্ট পর পাসাবের পরের অনুপ্যান্ট পরো মেয়েদের সাথে প্রেম গল্প করো নামাজ পড়ো না মদের আড্ডায় বসো সুন্নতের পাবন্দী করোনা তোর মতো হাফেজে কোরআন কারুরের কাতারের হবে একজন হইয়া দাড়ি কাটে বগলের যে সাইজ আবেদের বুকের সেই সাইজ দাঁড়িয়ে দেখলে বামী আসে হাজার হাজার মাসালার ভিতরে পার্থক্য আছে ইমাম আবু হানিবা বলে ইমামের পিছনে পিছনে মুসল্লিরা আমি নাচতে বলবে ইমাম সাহি বলেন ইমামের পিছনে মুসল্লিরা আমি জোরে বলবে জাহরিক রাতের ভিতরে এমন করে বহুত মাসালার ভিতরে সাই মাজাবের চার ইমামের ভিতরে পার্থক্য করেছে। কিন্তু দোস্ত সাই মাজাবের সাইরিয়া ইমাম দাডির ব্যাপারে একমাত্র এই বগলের মতো একটু পিজের দাড়ির মতো দাঁড়িয়ে রাখো তুই কারু মার্কা হাফিস তুই কারু মার্কা হাফিস কথা বলেন ঠিক এবার কারুনের অতিরিক্ত একটা ফজিলাত ছিল যোগ্যতা ছিল সে ছিল স্বর্ণকার কি ছিল স্বর্ণকার তো বহুত্ব স্বর্ণকার না এই তৌরতের ইজত করতে পারবে না মর্যাদা দিতে পারবে না তুই হাফে যে তুই বুঝবি তুই পারবি এই তৌরাতে গিলাপ লাগাবি পারবি স্বর্ণ দিয়ে ও কে যেন পারবো তো তো স্বর্ণ কোন জায়গা যে সে ব্যবস্থা আছে কি ব্যবস্থা এই পাথর খান নাও এই পাথরের নাম কি মিয়া যেকোনো পাথরের সাথে শোয়া লাগাইলে স্বর্ণ হইয়া যায় কারণ অনটে একটা পাথরের সাথে শোয়া দিয়া দেখে সত্যি স্বর্ণ হয়ে গেছে খুশিতে বাগ বাঘ কারণ কয় ভাইজান কাজ শুরু করে দেয়ার স্বর্ণ বানায় বানাইতে করিয়া মূসা আল্লাহ সাল্লাম কে দেখাইলেন ভাই কেমন হয়েছে রাখো আল্লাহ দেখাই নেই আল্লাহ দেখাইলেন মূষা আল্লাহ রিসিভ করলেন হা মূসা যেমন বলেছি তেমনই হয়েছে বড় চমৎকার গিলাফ হয়েছে এবার স্বর্ণ একটা বাক্স বানায় আটকায় পেল স্বর্ণ বানাইছেনথর তো পাবে মুসা আলাই সালাম কথা বলুন ঠিক কিনা পাথর ফিরিয়ে দাও এবার কারণ কয় ভাই কতদিন পর্যন্ত কাজ করতে করতে তাকে সরে নিয়ে গেল না কোনো জায়গায় হারায় গেল খুঁজে পাচ্ছি না ওই কাম করে লুক সদ হাজ বসু থাকে না রাতের অন্ধকারে রাস্তায় কেউ নাই এক কোটি টাকা বস্তাবরা ভরা পাবো ওই টাকা কার দেখা দেখি নাই ওই টাকার কাছে গেলে আমার ইমান ঠিক রাখা বলো কঠিন কথা বলেন টিকিটিং না আমি মালানা মহাদ্দেশ কিচ্ছু মনে থাকে না আরে টাকা নিয়ে স্বভাবের পুরুষ লাখের ভিতরে একটা পা কঠিন কথা বলুন ঠিক কি ঠিক না যোগ্যতার কথা মনে থাকে না আমি আলেম তৌরাথের আলেম আমি এত বড় মূর্তি এ কিচ্ছু মনে থাকে না সুন্দরী নারী সামনে আসলে ভুলিয়া যায় কোটি কোটি টাকা সামনে আসলে তেমন যোগ্য কথা মনে থাকে না ও দোস্ত এই সাথে নির্জন হবানা একমাত্র স্ত্রী সালা শাশুড়িকে নিয়ে জামাই নির্জন হবানা বোনকে নিয়ে ভাই নির্জন না, মেয়েকে নিয়ে বাপে নির্জন না। ভগ্নিকে নিয়ে মামায় নির্জন হবানা বাতিজিকে নিয়ে চাচায় নির্জন হবানা বোন নিয়ে ভাই নির্জন হবানা শাশুড়ি কে নিয়ে জামাই নির্জন হবানা যে চলে ইমরাত যে কোন পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে তৃতীয় জন হয় শয়তান ছাত্র ছাত্র সাথে শিক্ষক ছাত্রীকে নিয়ে নির্জন হবে টিউশন পড়াতে শিক্ষক ছাত্রীকে নিয়ে নির্জন হবে ওর ভিতরে তিন নম্বর জন হবে আর রাবিয়া বস্ত্র মতো সাদিকা মহিলা এই দুইজন নির্জনে ঢুকবে একজনের ভিতরে সাথে নির্জনে ঢুকবে আমি শয়তান যদি পাঁচটা মিনিট সময় পাই ওই জনের মুখে চুন দেবের করতে পারি কিচ্ছু মনে থাকে না রে ও আমার ছাত্রী ও আমার মেয়ে ও আমার বোন ওটা আমার ওটা আমার ভাতিজি ওই আমার সাউড়ি এগুলো কিচ্ছু মনে থাকে না সব কিছু দিয়া আকাম বুজুর্গ পর্যন্ত সমস্ত জায়গা সিলিপ করেছে ব্যর্থ হয়েছে ইউসুফ আলাই মতো নবী ইউসুফ আলহ ইসলামের মতো নবী জুলাইকা যখন সাতচা দরজা বন্ধ করে নিয়া তার নির্জন কক্ষে আবদ্ধ করেছে জুলাইকা তৎকালীন ছিল বিশ্ব সুন্দরী ইউসুফ পরিপূর্ণ একটা যুবক ইসুবীন ইল্লা রহিমা রব্বি আল্লাহ পাহারা ধারি করে ওই ছাড়া ওই ব্যক্তি ছাড়া এমন নির্জন সময় এরকম সুন্দরী নারীর থেকে রেহাই পাওয়া বড় কঠিন আমি আমার নবসের পর দুর্বল হয়ে গিয়েছিলাম ইতিমধ্যে আমাকে আমার আল্লাহ বাঁচাইছে আল্লাহ না বাঁচাইলে আমি বাঁচতে পারতাম না যেহেতু আমি নবী হবো আল্লাহ কলমে লেখা আছে তাই আমাকে আল্লাহ বাঁচাইছে ও দুনিয়ার মানুষ তোমরা কেউ নবী হবানা তোমাদেরকে আল্লাহ যে কোনো পুরুষ যে কোনো নারী কে নিয়ে নির্জন হলে ওর ভিতরে তিন নম্বর জন হবে শয়তান শয়তান তোমাকে মহাবিপদে ফেলাইয়া মুখে সুনকালি দেবে পিপার পত্রিকা ফেসবুক আর ইন্টারনেটে খবর আসেনা না। একমাত্র যে এই বিশাল সম্পদের খাজানা দেই কারণ দুর্বল ওই পাথর লুকায় ফেলছে চুরি করছে তুই যখন দিলি না আমি এবার তোর কথার বিশ্বাস করি ও কারুন যদি তুই সত্য বলে যে হারিয়ে গেছে আল্লাহরে ক্ষমা করে দেয় আর যদি তুই মিথ্যে কথা বলে তাকে লুকায় রেখে अल्लाह जान उतरे विचार कर तो अवश्य मिथ्या कथा बोले আর তার বিচার শেষ ফিনিশিং হয়েছে কি হয় নাই এ বিচার কথা বলেছি আর বানায় বানাইতে বানাইতে বানাইতে বানাইতে এবার ব্যবসা শুরু করে দিল বিশ্বের যত দূর তৎকালীন সম্ভব ছিল অত দূরের ভিতরে যত রাষ্ট্র ছিল কোন রাষ্ট্র ছিল না দেশে ব্যবসা কেন্দ্র ছিল না আর প্রত্যেক দেশের ভিতরে সম্পদ ভান্ডারের গোডাউন পর সংখ্যা শুনে নেন দু প্রত্যেক সত্তরটা গোডাউনের এক সাবি প্রত্যেক ছিলাম সন্দেহ হচ্ছে তার স্বর্ণের গোডাউনে সামলার সাবিতে কি সিকিউরিটি হতে পারে অত দাল কেটে বের করে নিয়ে যাবে সোরের কাছে এগুলো কি সন্দেহ হয় না তালা সামড়ার সাবিও সামলার এ আবার কেমন তালা তাতে কি পাহারা দাঁড়ি করবে ও দোস্ত সেই যুগ কত বছর আগে তার কত বছর পরে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার সোরের বাংলাদেশ কথা বলেন সোনার বাংলাদেশে সোরের আড্ডা এরপরও বাংলাদেশের প্লাস্টিকের তালা আছে কথা বলেন আছে কোন জায়গা আছে আপনার গলের কারেন্টের একটা মিটার আছে মিটারের গল একটা পিলাস্টিক তালা আছে না নাই ছিল তালা চাবি ছিল চামড়ার এবার প্রত্যেক সত্তর গোডাউনে এক কোয়ালিটির তালা এক চাবিতে সত্তর গোডাউন খুলত এবার চাবির পরিমাণ কত যারা বোঝা বহনে শক্তিশালী বাস্তব দেখেন একটা লোকের গায়ে খুব শক্তি একজনে পাঁচজন ঠেঁসে ধরে মারতে পারে গুসই মারিয়ে বেলায় দিতে পারে কিন্তু লোকটার মাথায় বোঝা দিলে আদামন বইতে পারে না আর একটা লোক ঠেঙে ভেসায় পড়ে যায় কেমন যেন কাঁপতে কাঁপতে সে পড়ে পরে ভাব ও আড়াই মনে বস্তা দুধে মাথায় করে সাইটতলা দালানে উঠে যায় হনের শক্তিশালী এক জিনিস গায়ের শক্তি ভিন্ন জিনিস কারুণের ভান্ডারের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন সমকালীন শক্তিশালী উঠাই দিয়া হইতো তার মাথা জুকায়া যাইত জোরে বলি সুহান আল্লাহ ওদোস আল্লাহর কুদরতের পর আশ্চর্য হইয়া এত বড় সম্পদের মালিক আল্লাহ কারুন্ডে বানাইছে বলিন এই সম্পত্তির ধ্বংসের কারণ কথা বলুন ঠিক আল্লাহু আকবার এবারে এই বিশাল সম্পত্তির মূল মালিক কে আল্লাহ তো তাওয়াঙ্গার গস্তাই বিশাল সম্পদের ভান্ডারের মালিক আল্লাহ মাল যার হুকুম চলবে তার সম্পদ যার হুকুম চলবে তার এবার আল্লাহ পাক্কার হুনের পদের উপরে তার আহ কমা কারুন। জান্নাতের ভিতরে কয়েকটা জমি কেন ওই জায়গাটা দালান কোটা বানাগি ফিমা আতাকালিনা ফাঁকে একটা কথা মনে রাখ কারণ তুই দুনিয়ায় তোর ভাগ্য কি ছিল এটা ভুলে যাস না কথা বলেন এদিক থেকে দুনিয়ায় তোমার ভাগ্য কি ছিল এটা ভুলে যাও না তুমি ছিল মুসারফি দরজার মুসাফির তুমি মুসা নবীর দুয়ারে বসে দিয়েছি। এই মুসানবীর উন্মতের ভিতরে গরিব যারা তাদের প্রতি একটু করু না করো আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইসলাম যখন এই ওয়াজ কারণে শুনয় দিলেন তখন কারুন ভাইজান আল্লাহ কি কইতে চাচ্ছে আমি তো ভালোই বুঝতে না উনি দেওয়ার সময় একটু কম বোঝে নেওয়ার সময় ভালো বোঝে আসেনা সমাজের কিছু না তুমি কয় পারসেন্ট বুঝোয় করে তো মুসা আল্লাহ সালাম বলতেছেন সুলুসুলমাল ওয়ান থার্ড তিন ভাগের একবার টোটাল সম্পদের তিন ভাগের একবার কারুনের হাতের ফাঁক দিয়া জীবনে এক ফুটা পানিও পড়ে নাই আমাদের হাতের দুই অবস্থা তালু আঙ্গুল আর একরকম ঠিক না যত সুন্দর করে আঙ্গুল মিশাই চিত করে পুরো হাতের পর পানি রাখবেন তালুতে একটু থাকলেও আঙ্গুল বরাবর থাকে ফাঁকতে পড়ি যায় না কারুন আল্লাহ দুইখেন হাত এমন সুন্দর দিয়েছিলেন যে তার পুরো হাতের পর পানি তালুতেও যেমন থাকতো আঙ্গুল বরাবরও থাকতো একটু বানিয়ে পড়তো না যে এই লোকরা যদি কয়ে যে ওয়ান থার্ড সুলুসুল গোটা সম্পদের তিন ভাগের এক ভাগ দিতে হবে ওই স্টক করে মরার কাজে না ও কয় ভাই জান সত্যি কি তিন ভাগের এক ভাগ সত্যি মানে অবশ্যই তিন তিনবাগের একবার কানু যায় না কয় কালা লিখালি আল্লাহ কোন পরিবর্তন পরিবর্তন নাই যা হুকুম হয়েছে তাই দিতে হবে পাই টু পাই কয় ভাই যান লুঙ্গি টুঙ্গি কিনে দিলি ভাই নাকি বাঙালি গিয়ে তো বাঙ্গালিরা জাকাতে কি দেয় এদিক দেয় লুঙ্গি শাড়ি দেয় আপনাদের চেহারা যা হয় লুঙ্গি পরের দরজার কাছে যদি পা ফাঁক করে দাঁড়ায় ভিতরের থেকে তাকাইলে ওর আউ সব দেখা যায় কথা ঠিক না আমি ওর নাম পেয়েছি লুঙ্গি महिला गी जाए सम्पदे जा नामा मशाड़ी ठीक है अब शाड़ी कपड़ गुंगी गो दे बस निर्वाचन सामने নির্বাচনী শাড়ি ওর নাম জাকাতের কাপড় কাপড়ের দোকানে রমজান মাসে যে দেখবেন এক সাইডে পাওয়া যায় দিতে হয় না পুনরায় অনেক বিক্রি করতে যায় কেউ দশ টাকায় দোকানে কথা বলুন ঠিক ঠিক না কারণ কয় ভাই যান একটু কমানোর কোন সুরত আছে নাকি মুসা আলহিসাম বলেন আমার দেহের ভিতরে হাত থেকে শেষ করতে হবে যদিও সে নবী আমার সম্পদ ভাণ্ডার কেড়ে নিয়ে যাবে এটা হতেই পারে না মুসারে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে এখন যদি ডাইরেক্ট মুসার বিরুদ্ধে যুদ্ধ করি মুসা আলহিসের দলেও তো লোক আছে আমি কারুণ কে রেহাই দেবে না এখন পদ্ধতি কি মহিলা তোমার দশ টাকা স্বর্ণের টাকা দেব। তুমি যদি ঈদগার ময়দানে দাঁড়াইয়া বলতে পারো মুসা নবী আমার সাথে জিনা করছে তোমার দশ হাজার টাকা দেবো আল্লাহ আকবর ও দোস্ত কিছু কিছু চরিত্রহীন মহিলা এরকম থাকে আসেনা নাই যারা কোন বড় মানুষের ইজ্জত নষ্ট করতে দ্বিধাবোধ করে না কোনো করে না এমন এই মহিলা দাঁড়িয়ে গেলে কোন অসম্ভবের কিছুই না তবে কারণ তোমার চিনি তুমি একবার সফল হয়ে যাওয়ার পরে আমারে এ দশ পয়সা তা আমি ভালো করে জানি ঘুষ যদি তো আগেই খায়, টাকাগুলো আগে দাও তারপরে আমি বলবো কারণ দেখলো দশ হাজার টাকার যাই তাহলে নাই দশ হাজার টাকার সামনের টাকা মহিলাকে আলোচনা বয়েন বক্তা নামাজ কালাম সব শেষ দোয়া হবে এর মধ্যে কারণ দাঁড়ায় কারণ দাঁড়ায় বলতেছে ভাই যান মুনা আগে একটা ফতোয়া দিয়ে নেন বলো কি ফতোয়া কয়ে ও ভাই যান জিনার কি বলতেছেন আসাই কে ইচারি ভ্যাবিচারিনি যদি কি বলা হয় বিবাহিতা বিবাহিত হয় তাহলে তাদের বিচার পাথর মেরে শেষ করে দিতে হবে ফতোয়া দেওয়ার পরে কারণ কয় ভাইজান যান যদি আপনি করেন তাও কি ওই বিচার কত বড় বিয়াদব কইলে পর তো যে আমি করি তাও কি বিচার এখানে কোন পার্থক্য নাই এবার কারণ কয়া মহিলা দাঁড়াই বলো কি বলবা পরে আমার বিরক্ত করতে পারবা না এবার মহিলা দাঁড়াইয়া কয় ভাই মহিলা দাঁড়াইছে ওই জিনার কথা বলবে বলে মহিলা দাঁড়াইয়া দুই রকম মুসা আল ইসলাম তার দিকে খুব বড় নজরে তাকাই পড়ছে তুমি কি বললে আবার বলো আবার বলতে বললে মুসা আলাইসালামের জালা লিচে আর দিকে তাকাইয়া কুদরতী নজরে মহিলা আর মন পাল্টা গেছে দ্বিতীয় তফসির এলাকেনা প্রথমবার দাঁড়াই মহিলা মুসা আলসালামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরিবর্তে মহিলা দাঁড়াইয়া কয়লা ভিতরে দশ হাজার স্বর্ণের টাকা আছে এই টাকা কারুন আমারে ঘুষ দিয়েছে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আপনি নাকি আমার সাথে জিনা করেছেন আল্লাহর কসম জীবন কোনদিন আপনি আমার সাথে করেন <sweak> শুধু আমার সাথে না কোন নারীদের সাথে সামনের টাকা দিয়েছে আপনার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য যখন মহিলা একথা বলছে মুসা আলা আর কি মিজাজ ঠেকাই রাখা সম্ভব এমনি মিজাজি মানুষ অল্পে উনি রেগে যাইতেন ফিরাউনের বাবর এক থাপ পরে করে দেবে মিজাজ ঠেকাই কন্ট্রোল করতে না পাইরা। না মূসা সালাম কয় আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করব। । আল্লাহ কয় মূসা তোমার বিচার তুমি যার বিচার তার বেশি পায় কথা বলুন না বিচার তুমি আমি তোমারে সহযোগিতা করব। কি বেশ সহযোগিতা করবা আল্লাহ কে তোমারে জমিন তোমার জন্য জমিনকে হুকুমের গুলাম বানাইয়া দিলাম ও মুসা এখন তুমি জমিনে যাহা বলি জমিনে তাহা মানতে বাধ্য থাকিবে पलार संगे संगे जमीन टू पर गिले फेल टाटीना मुड़ामुड़ी करा बालुरस আটকে যেতে চায় ঠিক না মুসালা ইসলাম আবার বলেন খুজি কারুন ধর জমির কারণ রে ধর বললে আটু পর্যন্ত গিলে ফেলাইছে তৃতীয়বার বললে কোমর পর্যন্ত মাজা পর্যন্ত আটকে গেছে মাটির নিচে আরে কি কান্না শুরু হয়ে গেছে কারু কান্দে আর কান্দে করিয়া। আমার জীবনটা ভিক্ষা চাই ভাই জীবনে কোনো দিন বেবি না আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন কান্তে কানতে এত কাদা কাছে তো স্তিরের ভিতরে রাখে কারুনের চোখের পানিতে তার চতুর পাশে কয়েক পর্যন্ত কাদা কাদা হয়ে গেছে মূরে তারে ক্ষমা করে না কারুনের কান্না দিখা আর শাহিমের মালিক আল্লাহ রুদরতী কলিজাই আমি তারা এভাবে কান্নাকাটি করলে ক্ষমা করে দিতাম ও তো আমার ক্ষতি করে ক্ষতি তোমার করেছে বিচার তো তোমার হাতে তাই আমি কিছু বলতে পারছি না মূসা রে কারুন যদি আমার কাছে একবার এভাবে আমি তার জীবনে সব মাফ করে কেন মাফ করতে পারো না মুসা ইসলাম জবাব দেয় আল্লাহ এই তো তুমি আল্লাহ আমি বান্দা বড় সালাক মানুষ তো সালাকির সাথে কৌশলী জবাব দে আল্লাহ তুমি কথায় কথায় ক্ষমা করতে পারো এই যোগ্যতা তোমার আছে তুমি আল্লাহ বান্দা যদি বছর কবিরা গুণা করে গুণা করে এক হাজার বছর হায়াত পাইয়া আল্লাহর কাছে এসে আস্তা ফিরুল্লা পরে ঠোঁটবাকায় চোখ থেকে দু পানি ছেড়ে দিলে আল্লাহ আল্লাপ সঙ্গে সঙ্গে ক্ষমা করিয়া দেয় মুসা কয় আল্লাহ এই যোগ্যতা তোমার ভিতরে না থাকলে তুমি আল্লাহ হইতে না, আমি তো আল্লাহ না ওই যোগ্যতা আমার নাই এইজন্য জন্য আমি ক্ষমা করতে পারছি না ও আল্লাহ তো তোমার ক্ষতি করে নাই ও ক্ষতি তো করছে আমাকে কথা বলেন ঠিক ওই নারীকে মহিলাকে দিয়ে যদি ওই কথা রাখতেই তাহলে আমি আমি ধুলার সাথে সাথে মাটির মিশে আল্লাহ তো তোমারে ক্ষতি করে নাই ক্ষতি করতে চাইছে আমাকে আমি ওরে ক্ষমা করতে পারবো না কারণ মুসাল ইসলাম যখন ফাইনাল ঘোষণা দিয়ে দিলেন ডিকলার্ক আর তোর ক্ষমা হবে না এবার কারণ কয় ও মুসা মুরি যদি গেলাম বুঝছি তুমি ক্ষমা করবা না চলেই যদি যাই মাটির নিশে মরেই যদি যাই মরার আগে মরণ কামড় দিয়ে যাব মরণ কামড় কি মরণ কবর দিবি কয়ে বুস না আমার মাটির নিচে ডাবাই দিয়া আমার সম্পূর্ণ সম্পদ লুটে খাওয়া আমি ভালো করে বুঝছি এই জন্য আমার কাটি তোমার কবুল হচ্ছে না আমার এখন করতেছ না ঠিক আছে চলে গেলাম তুমি আর তোমার আল্লাহ জমের খাওয়া খাইও মুসা কয় আল্লাহ তুমি শুনলে শয়তানটা মরার আগে কি কয় তুমি তো তারা ক্ষমা করতে কইলা এত বড়ে কি করে ক্ষমা করি তবে আল্লাহ তোমার কাছে আমার দাবি ওর সম্পদ মাটির উপরে থাকা অবস্থায় যদি ও চলিয়া যায় ও হয়তো এই কথাই বুঝ নিয়ে যাবে গেল আমি আর তুমি তার সম্পদ দুটি খাই রব্বুল আলামিন অভি সপ্ত বি সম্পদ এই সুরা সম্পদের আমার দরকার নাই ও সম্পূর্ণ সম্পদ অবৈধ অবৈধ সম্পদ আমার বনি ইসরা শিল্পপতি কোটিপতি হইতে লুবি না তবে ওই অভিশপ্ত বেদের অভিশপ্ত সম্পদ আমার বোন লাগবে না ওর মাজার উপরের টুকু পরে থাক দেখে যাক ওর সম্পদ তুমি মাটির নিচে ডাবায় দাও এইটুক উপরে থাকতে থাকতে দেখতে থাকলো সোখের সামনে যত দূর ছিল দূর দূর থেকে খবর আসতে কারু আর তার সম্পদ সহ মাটির নিচে ডাবা শুরু হয়ে গেল বোকারি শরীফের হাতিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন কারুনের মাথা থেকে পাতালু পর্যন্ত যতটুকু সাড়ে তিন হাত পরিমাণ মাটির নিচে ডাবে কেমন পর্যন্ত ডাবতে থাকবে ও দোষ এদিক থাকান কারুনের এই বিল্ডিং এই হলো পরস্পরের মৌধ ওই হলো পরস্পরের ইতিহাস সেই থেকে পরস্পথরের খবর সংবাদ নামটা দুনিয়ায় চলে আসছে আর দ্বিতীয় পরস্পথর দুনিয়ায় জন্ম নেয় নাই এই জাতীয় পরস্পথর এই কি বুঝছেন কথা বোঝেন নাই বিশাল বিপদ কিসের কারণে আসছে লোভের কারণে লোভের পরে কি কারণ লোভে তো তারা লোভ করে তো বিশাল সম্পদ বানাইছে তাতে তো মাটির নিচে ডাবে নাই যে কারণে এদিক নো ডাউট এদিক থাকাবেন যে কারণে আল্লাহ তারা মাটির নিচে ডাবাইছে সেটা তার জাকাত না দেওয়ার কারণ না কারণ হলো মুসা আল্লাহামের সাথে বিয়াদি করা আল্লাহ বলেন যে আমার সাথে আমি আল্লাহ যুদ্ধ করি নমরুদ আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করে ধ্বংস করে দিয়েছি মুসা সাথে বেয়াদি করেছে ফেরাউন আমি আল্লাহ তারে নীল নদী চুবয় ধ্বংস করে দিয়েছি ও ওরা দাবি করেছে নমরুদ আর আল্লা তাদেরকে কিছু বলে নাই মুসা আগে থেকে আল্লাহ ফিরাউন খোদায় দাবি করেছে মুসা আলাহিসাল্লামের জন্মের আগে অনেক আগে আল্লাহ তাদের কিছুই কয়ে নাই যখন মুসানবির সাথে বেহাদবি করেছে আল্লাহ তাদের পানির মধ্যে শুবইছে ও খোদায় দাবি করেছে অনেক আগে হুদ আলাই সালামের আগমনের অনেক আগে আল্লাহ করেছে আল্লাহ তাকে এমনিতে থাকতো তার আমি এই বিপদ দিতাম না তবে আমার তাকেই গজব দেওয়ার কারণ হলো আমার নবী মুসা সাথে বিয়াদবী করেছে ও দুনিয়ার মানুষকে আমোদ পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার মানুষরা আনসার জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে বিবেক থাকলে তোমাদের যদি বিবেক বিবেচনা থাকে এই কথা থেকে উপদেশ গ্রহণ কর আমার সাথে যারা দি করবা আমার সাথে যারা ওলামাই করবা আমার সাথে যারা হকানি পীর মশাক সাথে যারা বেহাদি করবা তবলিগের সাথীদের সাথে যারা বেয়াদবী করবা তাদেরকে আমি দুনিয়ার থেকে বিচার করে ছাড়বো তাদেরকে ফাঁসি দেবো তাদেরকে গুলি খাওয়াবো তাদেরকে বিভিন্ন সময় আপনে আপনে খুন আমি ধ্বংস করে দেবো আসমানি বালামসিব দিয়া তোদেরকে আমি ধ্বংস করে দেব কেন আমার অলিদের সাথে বেয়াদি করে মুসলমান যা কিছু করো না কেন সব ধর বেয়াদা িয়ার নবীদের ওয়ারেস বিজ্ঞানীরা নবীদের ওয়ারে সচিব সাহেব নবীদের ওয়ারে এমপি মন্ত্রী নবীদের ওয়ারেস এমন কোন হাদিসা সেনাই দোস্ত শিল্পপতি কোটিপতি নবীদের এমন কোন হাদিসা সেনাই আমি আল্লাহ তাকে রেহাই দেব না ধ্বংস করে দেবোরে ঠিক কি ঠিক না এবার দুইটা কারণের একটা কারণ বিয়া দবি কারণ হলো তার জাকাত না দিয়া সম্পদ দেয় এর এই কথার ভিতরে বাংলায় বাংলা বলেছি এর আরবি ইনশাআল্লাহ হয়ে গেছে যদি আল্লাহ আমাকে সম্পদ দেয় তাহলে জাকাত দেবর ব্যাপারে কোনো ইনশাল নাই জাকাত দেব এ নামাজ পড়বেন পাঁচক তো ইনশাল্লাহ করা যায় সুদ ই সুদ আর খাবি খাব মদ খাব গাঁজা খাব ফেন্সিডিল হিরোইন ব্যারাকের টাকা নেব অর্ধেক হয়ে গেছে দুদু টের পাইছি जड़ित मुसलमान आई इलाकार पानी सुबईये तलइए क्य আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পঁচানব্বই পার্সেন্টের ভিতরে সুদে টাকা আছে। টাকা টাকা হারাম দিয়া সম্পদ সেই ঢুকুন জন্য দোয়া করা যে আল্লাহ সম্পদে বরকত দাও ওতে ইমান নষ্ট হয়ে যায় হারামের পক্ষে দোয়া করলে ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ আমার মেয়েটা পোস্পটারে চাকরি পাইছে তুমি তারা হায় দারাজ করো নিয়ে আসছে হুজুর একটু দোয়া করেন কি দোয়া আমার ডোলি বেরাকের হেড সার হয়েছে না হেড সার বড় অফিসার আমার ডলি মোটর পাইছে ডলিরে ইমান দাও তার চাকরিটা ছুটোই দাও আল্লাহ তুমি ডলির চাকরি ছুটাই দাও তারে তুমি কাের ভিতরে বসাও পকেটে টাকা দিয়া। আমাকে দিয়ে দেবে হাকে চল্লিশ হাজার টাকা সাইর জুমো নামাজ পড়াবো আমি বিমানের টিকিটও দিয়ে দে আমার ড্রাইভার কাছে শুনে দেখেন বিমানের টিকিটও আমারও দেশে যশোর থেকে যে নামাজ পড়াবে তাও যাইনি আমার স্বাব সারা জীবন বলে মসজিদারি মাদ্রাসার সেক্রেটারি নাম তুই সিগারেটারি কথা বল সিগারেট খাইয়া দুবো সারে নাক দিয়ে মুখ দিয়ে তার সারা গাই বিড়ির গন্ধ আর মসজিদ ইমামের পিছনে শুক্রবারে এসে নাম রাখছে শুকুর আলী মুসলিম পরে সপ্তাহে কায়দা মতো ব্যাঙ্গের মতো হুইলিয়া হিমাম চাপের পিছনে একেবারে বরাবর ইমামের পিছনে এসে দাঁড়াইছে মসজিদের মোতালি সভাপতি সেক্রেটারি তারে তার কেউ কিছু কর কেদে না এলাকার প্রভাবশালী এ যদি ইমামে ওই ওই জায়গার থেকে কয় আমার বরাবর দাঁড়াবে সেই লোকটা যেই লোকটা আমি আমার অনুপস্থিতিতে ইমামতি করতে পারে ইমামের যদি নামাজের মধ্যে এক রেখা বা দুই রেখা হয়ে যাওয়ার পরে কারণবশত বাইশ ছুটে যায় অজু ছুটে যায় তাহলে পুরো মুসল্লিদের তো দোষ না দোষ হলে ইমামের ইমামের অজু ছটছে বলে আমাকে নামাজ ছটবে ক্যা এই আল্লাহ ব্যবস্থা রাখছে যাতে ওই মুসল্লিদের বিপদে পড়তে না হয় ইমাম সাপ অ্যাসিস্ট্যান্ট ইমাম পিছনে বরাবর একজন ধরে ওই জায়গায় দাঁড় করে দিয়ে সে কায়দা করে বেরোয় চলে যায় বরাবর ইমামের তো পিছনে বসে আল্লাহ কষ্ট হচ্ছে আছে না নাই যুবক কথা নাই যুবক পিছনের থেকে কাকা সামনের পিছনের কাতারে যান সামনের পিছনের কাতারে যান। যারে কইছে শেয়ালে এলাকার প্রভাবশালী মসজিদের সেক্রেটারি সভাপতি আর মোতাল্লি তো যাইতাই কয় না বংশীয় দিকেই তো সম্ভ্রান্ত দিকে বানায় পয়সা আছে। উনি গরম কার্রে এ গ্রাম্য বাংলা বেআপ তো থাকার হে তোকে তাহলে মসজিদে আসেনি ছয় দিনের বারে দেখছিস মসজিদে এই শুক্রবারের নামাজ পড়ছি আসি তাই বেআবগুলো নামাজ পড়ার কাজে নাই তোর বাপের মসজিদ কয় টাকা দিয়ে থাকিস পড়া ছেলে রাগে ভয় পাচ্ছে না রসে রসে রসে কয় কাকা না বিদী করবো কে আমার টুপি তি মোতির গন্ধ হা তাই তো নায়ের সুখে দেখে কোথায় মনে হয় তোর বন্ডি পেশাব করে দিয়েছে সব টুকে টুবির উপরে পড়ছে আরে মনা হতেও বাড়ে তা জান কাকা তাড়াতাড়ি টুবি বলতে কাকা টুবি পাল্টা দিকে জীবনাই শক্ত কথা না না, আমি না নাসিরের জন্য আগামী সিজনে পঞ্চাশ হাজার দাওয়াত আমার কানের মধ্যে দিয়া রয়েছে আমি পলাই বেড়াচ্ছি আল্লাহ এত দাওয়াত কিভাবে রাখবো আমাকে দাওতের ভুয়ো না আমি কিন্তু আমি তেল মাখানে মিঠিবাস করতে জানি না মিষ্টি করে রয়ে গেছি, ভালো করে মনে রাখেন রসুলের মুখ দাড়ি কাটবেন একটা দাড়ি মুখের থেকে কাটার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা কবিরা গুনা সম্পূর্ণ দাড়ি কাটার নিয়ে যখন খুর ধরে ধরছেন প্রত্যেক এক একটা দাড়ির বিনিময়ে এক একটা কবিরা ক্ষুদার কসম সাত হাজার বছর জাহান্ন ইনকাম করেছেন মাত্র দুই মিনিটের ভিতরে এবার এই দুই মিনিটে কাটা হয়ে গেছে বলে আপনার গুণা লেখা বন্ধ হয়ে গেছে তা না যতদিন তবা করে সুন্নতি দাড়ি রেখার নিয়ত না করবেন অতদিন পর্যন্ত চব্বিশ ঘন্টা ঘুমের আপনার আমায় দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুণা রেখা হইতে আছে এই দেশের পয়সাওয়ালা মানুষ আল্লাহ টাকা দিলে জাকাত দেব কথা কন্যা জাকাত দেবেন দেবই জোরে মারেন দেব দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ কথা বলুন ঠিক না আল্লাহ আকবর হাকিমুল রহমতুল্লাহ মুজাহিদে আজম আল্লাহ শামসুলা ফরিদপুরি এবং কি আরেকজনুল্লাহ হাফেজ জি মুরব্বিরা ছোটরা ফরিদপুরি আর মোহাম্মদুল্লাহ হাফেজ জি এই দুই বজর পির মুজাহেদে কি বলা হয় আসরাফ আলী থানবির হাকিমুল ওমাদিখেছে বিয়ে করিয়া যৌতুকের লোভ নাই তার নিজের টাকাই সে বড় লোক চাইতেছে যে আমার মতো এরকম উচ্চ ফ্যামিলির যদি মেয়ে পাই আগা চুগুড়া মাথার থেকে পাত্তাল পর্যন্ত শর্তের স্বর্ণের মন্দির মূর্তির মতো বানায় আমি বউ আসবো রায় লাগাইছে এক ডজন যাও প্রত্যেকের বেতন দিচ্ছে হ্যান্ডসাম্প সুন্দরই মেয়ে হবে আমার ফ্যামিলির সাথে মিল হয় কুফু এরকম একটা মেয়ে খোঁজো তাদের যৌথ আন্দোলনে চেষ্টা এক পর্যায়ে একটা পেয়ে গেছে খোঁজ গল্পের ভিতর দিয়ে আলোচনা করতেছে বাড়ি সবাই থাকে যেদিন আমরা তো সেই দিন দুইজন বেশি আনন্দ শিলো আচরণের সাথে খাবার খাতি না, স্বামী স্ত্রী মহাব্বতের সাথে খানা সুন্নতি খান খানাও তো আছে হয়তো তাই সাধিকারা দিয়ে আল্লাহ তালা বলেন আমি আর নবী যখন খানা খাইতে বসতাম আমি লুকমা হুজুরের মুখে দিতাম হুজুর হাত দিয়ে আমার মুখে লুকমা দিত আমি গিলাসের পানি রেখে দিতাম আমার ঠোঁট গিলাসের কোন জায়গা বেসে ওই জায়গা ঠোঁট মিশে নবী পানি খাইতেন বলতেন মস্কারি করে বলতেন আইসা অন্য যে মজা লাগে তোমার ঠোঁটের সাথে ওই বরাবর ঠোঁট মিশে গিলাস থেকে পানি খাইলে আমি মজা বেশি পাই পানি আমার কাছে বেশি মিষ্টি মনে হয় এরকম এরকম করে আনন্দ করে খানা খাইতেন আমাদের বাড়ি ভরা মানুষ এই জন্য আমরা পারিনা স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাওয়া সুন্নাদ কথা বলেন এক প্লেটে খানা খাওয়া সুন্নত এবং এক প্লেটে খানা খাইলে মোহাম্মত স্বামী স্ত্রী স্বামী স্ত্রী করবেন আমার এক মুরব্বী ডেকে নিয়ে গেছে আমাকে তাও ডেকে নিয়ে কয় বাবা তুমি তাবিজ কবজ দাও মাদ্রাসার হুজুর আমাকে তাবিজ দাও দিব না তোমার মা আমার সাথে তিন মাস কথা না। আমি কইলামে খানা খাওয়া শুরু করে দেন তাহলে আর এই জামেলা থাকবে না আরে বাবা প্লেট তো দূর ঘাটের পারাই বসে না তুমি কোনো বাত্র একটু কাঠের বসায় দাও প্লেটে বসাবো আমি আল্লাহ একবার এক প্লেটে খানা খাইলে বারবার আঙ্গুল চাটবেন আর চাটা আঙ্গুল হাতে এই হাত আবার ভাতের ভিতরে মাখাচ্ছেন যা জিব্বে যখন আঙ্গুল চাটা দেন তখন এই জিব্বের থেকে লালা আঙ্গুলি মাখায় না ডালির ভিতরে তরকারি ভিতরে মাখাইতেছে এর লালা ওর পেটে ওর লালা ওর পেটে এর কারণে আঙ্গিক ভাবে জড়িত হয়ে যায় তার কারণে মোহ্বত বেড়ে যায় তবলিগে যারা যায় যারা তবলিক পছন্দ তারা সাক্ষী দেন এই যে রংপুর সৈয়দপুর দিনাজপুর মদারীপুর ফরিদপুর শরীয়পুর মেদিনীপুর যত পুর আছে বারোপুরি তেরো জন একসাথে জামাত বন্দী হয়ে গেছে একটা চিল্লে ঘুরছে খানা খায় না খাদা এইভাবে সিল্লে শেষ করিয়া যেদিন বাড়ি যায় সেই দিন আপন ভাই মূল্যে যেমন কান্নাকাটি করে তার সাইতে বেশি কাঁদে মুহা শোকে শোকাক্রান্ত হয়ে কাঁদে এই চল্লিশ দিন এত মোহাব্ব কোন জায়গার থেকে আসলো ওই যে এক প্লেটে ডালির মধ্যে নাল বিজলে গুলাই গুলাই এর লালা ওর পেটে ওর লালা ওর পেটে যার কারণে বাড়ি কেউ নেই তুমি একটু ভালো খানা পাকাও আমরা দুইজনে দুপুর আনন্দ করে খাবো সত্যি স্ত্রী যথেষ্ট আইটেম সুন্দর করে পাকাইছে বড় লোক মানুষ অভাব কিছু খুব পাকাইছে খাইতে বসছে খানা রেডি করতেছে প্লেট खाई अत्यंत क्षार एक भेसे जो कने गे महिला महिला दिल नरम মহিলারা অল্পে দুর্বল হয়ে যায় মহিলার স্বামীকে বলতেছে না দুপুরে খানা একটু দেরি হয়ে যাচ্ছে তাই দেখো খুদাতে পেট করছে কত কষ্ট লাগতেছে আল্লাহর বান্দা বলে তিন দিন খানা খায় না তার কলিজার মধ্যে কেমন লাগতেছে ওকে চারটে খাবার দিয়ে খাইলে কেমন হয় খানা তো কম নাই স্বামী আমি আগে ফকির দেখে আসি এবার মহিলা কয় না ফকির দেখা লাগবে কেন তুমি একবার এই সবাইকে একবার এই খাবার নিয়ে যাও স্বামী বলে না আগে ফকিরের কোয়ালিটি দেখেছি ফকির কেমন এবার যুবক গিয়ে দেখে ফকিরির কোয়ালিটি ফকির একটা যুবক ফকির একটা যুবক এই যুবক ফকির আভ্যন্তরীণ কোন রোগের কারণে জীর্ণ শীর্ণ পোশাক বিখ্যার থলীরা তার কাঁধে জুলানো শুধু হাড়ের সাথে বাইরে আসে মাংস বুলতি তার গায়ে কিছু নাই যেকোনো মানুষ দেখে সহ্য করতে পারবে না কাঁদবে কিন্তু কপাল পোড়া বড় লোক যুবক ওই ফকিরটাকে মায়া করার পরিবর্তে তার উপরে দেয়া শুরু করছে আল্লাহ কত ফকির উপকির সামনে শুনে শুনে দিচ্ছে এবার ফকির বলতেছে বাইরে ও যুবক বড় লোক তুমি আর দিলে তোমাকে আল্লাহ বড় লোক বানাইছে তুমি দিলে আমি খাইতাম না দিলে খাইতে পারবো না তবে তুমি জেনে না তুমি এখন আমারে খানা তোমার এই খানা আমি খাব না আল্লাহ তোমারে ধনী বানাইয়া আমারে ফকির বানাইছে তুমি দিলে খাইতাম না দিলে খাইতাম না এখন যদি তুমি আমারে খানা দাও তাও খাবো না কারণ তুমি আমার আল্লাহর পরবিযোগ করে আল্লাহ তোমারে ধনী আমারে ফকির বানাইছে ওই আল্লাহ আমাকে তোমার জাগা তোমাকে আমার জাগা নিতে পারে তুমি একথা মনে রাইগো শুনে বড় লোক কয় ঠিক আছে তোর আল্লাহ পারলি আমারে তোর জায়গায় তোকে আমার জায়গায় নিক ওর বুঝ যে আমার এত বিশাল সম্পদ ভান্ডার এ কি কোনোদিন ফুরায় নাকি আর অমন ফকির কবে বড় লোক হবে তাই এ কথাও সে মানে নাই ঠিক আছে তোমার আল্লাহ পারলি আমাকে তোমার জায়গা তোমাকে আমার জায়গা আনুক আমি চলে গেলাম ফকির গেল চইলা মহিল লোক জাগেছে ঘরের ভিতরে খানা বসে খাইতে এবার স্ত্রী খানা খাইনা ওই ফকিরের সাথে বালির স্বামীর এই তর্ক বিতর্ক শুনছে এই তোমাদের মাইক দুর্বল হয়ে যাচ্ছে আমার জান বের হয়ে লাগতেছে না আনন্দের কেনা কেন তুমি খাও না স্ত্রী বলতেছে তোমার খানা তুমি খাও আমি খাবো না যেখানা থেকে আল্লাহর মেহমানকে ভাগ দিতে পারলাম না ওইখানা আমি খাইতে পারবো না তুমি মাতবাড়ি করার কে স্ত্রী বলে তাই তো ফকির না খাওয়ায় বিদায় দিলাম এর ভিতরে যদি আমার ন্যূনতম আধিপত্য থাকতো আমি আল্লাহর মেহমানকে না খেয়ে যেতে দিতাম না তোমার সম্পদ তুমি খাও আমি খাবো না ক্রমান্ন ঝগড়া বাড়তে থাকলেও এক পর্যায়ে এমন পৌঁছে এমন পর্যায়ে পৌঁছে গেছে তালাক যখন হয়ে গেছে এখন তোর স্ত্রী স্বামীর কাছে থাকতে পারে না চট করে উঠে চলে গেছে এবার যাই খাটের উপরে উবুর হেম কানতেছে। এই সময় ওই কপাল পোড়া বড় লোক যুবকের হুশবিরিয়া আরে সর্বনাশ ফকির দুই তিন দিন চলে গেল না খাওয়া অবস্থায় কেউ খায় না দুইজনই কান্দতেছে আল্লাহবর খাবার সব নষ্ট হয়ে গেল আর সে আজিমের ওরে কানা থেকে আমার মেহমান ভাগ পাবে না ওইখানে বাপের বাড়ি চলে গেছে যাইয়া তালাক প্রাপ্ত মহিলার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যদি তালাক খাইয়ে বসে কারণ বসত ওর আর লজ্জায় কিন্তু বন্ধু বান্ধবীদের সামনে মুখ দেখায় না লুকাই পালায় থাকে বেশি কথা বলুন ঠিক না যতই এক হাড়ি বাজে না এই বলে নারীরা কিছুটা দুর্বল হয়ে যায় ওই মহিলা ঘরের ভিতরে ঢুকছে তো না বাড়ির বাহিরে কোনো দিনের হয় নাই যায় নামাজে বসে কান্দে দোয়া করে কান্দে আল্লাহ তুমি আমাকে জীবন যৌবনের শুরুতে একটা বিয়ে দিয়েছিলে আমার পছন্দের ছিল স্বামী তবে কপালপুরা স্বামী আমারে ধরে রাখতে পারে নাই আমার বিন্দু মাত্র বিবাহ নসিব থাকে এমন একটা নেককার দিনদার ইমামদার যুবক স্বামী আমারে নসিব করো যাকে দেখে আমার চক্ষু শীতল হয় যার আতরণে দিলটা ঠান্ডা হয়ে যায় এমন একটা নেক স্বামী আমার নসিব করো निानब्बे विवाह ना, ना, एक, एक नाई विवाह नम्बर আগের স্বামীর চাইতে সুদর্শন তার চাইতে বড় লোক তার চাইতে আনসাম এই যুবক এসে প্রস্তাব দিয়েছে রাইবার ঘটকের মাধ্যমে এক পর যায় ছেলে মেয়ে দেখা দেখি অনুষ্ঠান বাইরে নারীদের কোনো গোপন দোষ যদি থাকে পরবর্তীতে বিয়ের পরে স্বামীরা জানলে এইটাকে নিয়ে বিশাল একটা পরিস্থিতি নষ্ট করে বেলে ও ভাই তোমার সাথে আমার ভাগ্য বিবাহ থাকলে হবে না হবে না তবে আভ্যন্তরীন দোষ আছে দোষটা হলে আমি কিন্তু তালাক মহিলা ঘটক তোমারে বলছে কিনা তা জানিনা পরে জানতে পারলে আমার ধিক্ষার দিবা যা হবে আগে হবে আমি কিন্তু তালাক মহিলা তবে আমার তালাকের ঘটনাটা ছিল এরকম বাইরে তুমি যদি এইরকম কৃপণতা কর তাহলে আমি কিন্তু তোমার ঘর করবো না যুবক ওবোন ও বোন আমি এই বছর এক বছর তোমার হাতে তালাকের ক্ষমতা দিয়া থাকলো ঠিক আছে তুমি তুমি যেমন খুশি তেমন করতে পারো উভয়ের মনে যখন মিলে গেছে নিয়মতান্ত্রিক বিয়ে হয়ে গেছে বউটারে নিয়ে চলে গেছে স্বামী সুখের দামপত্র চালু গেছে মহিলাটা শুধু স্বামীরে ট্রাই করে কিরপন না সখি আল্লাহ টাকা চাইলে পকেটে হাত দিয়ে করে দিয়ে দেয় কখনো গুনে দেখে না চাউলাটা চাইলে কলস ধরে ঢেলে দেয় যত ফকিরের ব্যাগে খুলায় হাড়িতে যত দূর আসে কখনো পিছনের চিন্তে করে না মহিলা এই স্বামীর আচরণে বড় খুশি স্বামী তো অনেক বড় লোক একদিন স্ত্রী বলতেছে স্বামী আমার সেই স্বামীর খাসির গোস রান্না করেছিলাম হরিণীর ঘোষ রান্না করেছিলাম দামি দামি খানা পাকাই আ একটা লুক আমার নসিব হয় নাই তুমি যদি অনুমতি দিতা আমরা আজকে একটা দিন সেই খানা পাকায় দুইজন খাইতাম ঠিক আছে তোমার সেই সেই পাকাইতে হবে মনে আছে আল্লাহ কুদরতী কায়দায় পরীক্ষার ফকির একটা পাঠাই আইসা, বাইরে দাঁড়ায় হাক মারছে বাইরে তোমরা কারা খানা খাও আমি কিন্তু তিন দিন খাই না ভাগ্যের খাবার কপালে রাখে নাই ওই তিন দিনে ফকির না খাওয়া ফকির কারণে খাইতে পারি নাই আজও সেই তিন দিনে না খাওয়া ফকির কোন জায়গায় তেইসে উঠল আল্লাহ কপালে আজকে খাবার আছে না যত তালাক আছে আল্লাহ জানে স্বামী রেখায় ও স্বামী আল্লাহ পরীক্ষার ফকির পাঠাইছে পাস করবা না ফেল করবা স্বামী কয় আমি পাস করছি বিয়ের দিন কোন দিন আমি বিয়ের দিন পাস করছি सब आईटेम खाना दिया बल भाजी खबर दी गे फकर के सामने खबर दिए जो महिला बैके चले ফকির ক্ষুদার তো তিন দিনে নাকা ফকির তার কি নারীদের দিকে তাকানোর তো বিশ্ব ফকির খাবারের ভিতরে হাত আর ওই মহিলার দিকে আছে। মহিলা দুশ্চিন্তে বইয়ে গেল এত তিন দিনে নাকা ওর তো নারীদের দিকে তাকানোর এনার্জি নাই ও কেন তাকাইলো এই জন্য মহিলা আবার দ্বিতীয় নজর পায়ের নিচ থেকে মাটি সই রা গেছে হকির কান্দে মহিলাও কান্দে মহিলা কানতে কানতে ঘরে খাবার নিয়ে বসতে স্বামীরা তুমি খাও আমি খাবো না কেন না। কুদরতের পর আশ্চর্য কি আগের গরম আল্লাহব মাত্র চার বছর কয় বছর কে পারে পারে পারে এ অঞ্চলের মানুষদেরকেও পারে কথা বলেন পারে আমি ফুলবাড়ি গেট মাদ্রাসায় যাইয়া এই কিস্তার সত্যায়ন করে নিয়ে আসছি আজ থেকে চার মাস বা পাঁচ মাস আগে আমি ফেসবুকে একটা সংবাদ দেখতেছিলাম নাম মুসামিয়া, মুসামিয়া তার স্ত্রীর দোকানে দোকানে দারে দাঁড়ে ভিক্ষা করতেছে মুসামিয়ার গায়ে পর্যাপ্ত পোশাক নাই স্ত্রীটা সেরকমই চিহ্ন শিহ্ন এই মুসামিয়ার বউটার কাছে ভর দিয়া দোকানে দোকানে ভিক্ষা করতেছে গিয়ে সাংবাদিকরা লিখেছে এই মুসামিয়া সেই মুসামিয়া যেই মুসামিয়া বাংলার জমিনে কোন রাজা বাচ্চা প্রেসিডেন্ট তখন হয় নাই অস্ত এই মুসামিয়া সর্বপ্রথম বিমানে বড় হইয়া যাত্রী নিয়ে বিয়ে করে এই বউটারে নিয়ে আসছিল সেই মুসামিয়া। আজকে সেই বউটার কা বাংলার জমিনে এর আগে কেউ বিমানে বর যাত্রী হইয়া বিয়ে করে নাই সর্বপ্রথম পর মোসামিয়া সেই মুসলামিয়ারে আল্লাহ কার টান দিয়া বিমান থেকে নামাইয়া সেই বউটাই সাথে আছে কাদে ভর দিয়ে দরে দাঁড়ে ভিক্ষা করে জোরে বলেন কে পারে পারে কি পারে না কান্দে আর কান্দে খবর শুনে মহিলাও কান্দে স্বামী ও কান্দে দুইজনে গলা চড়াই ভিতরে এই কান্না কাটি বাইরে ফকির কান্দার ভিতর দিয়ে স্বামী বা স্ত্রী কে বলতেছে তুমি তো আশ্চর্য খবর শুনাইছো এরসে একটা আশ্চর্য খবর আমার কাছে আছে বলবো কয় তাপ আর কি এরসে কি আশ্চর্য খবর হতে পারে কয় হা আছে কয়ে বলতো সেটা কি সেই দিন তোমরা যেই ফকিরে খানা না স্বামী যখন ঘরের ভিতরে এই বর্ণনা শুনাইছে স্ত্রীকে ফকির কানে ভেসে গেলে ফকিরিবার আরো অস্থির ও খুদা তুমি কত জায়গায় রুটি ছিল স্ত্রী ওই দিন তোমার ওই স্বামী আমাকে যে কথার পর তাড়িয়ে দিয়েছিল আমি আসার সময় একটা কথা বলছিলাম তা তোমার মনে আছে কায় না আমার কিছু মনে নাই কয় আমি বলেছিলাম বাইরে তুই আল্লাহরে বিশ্বাস কর যে আল্লাহ তোর ধনী বানা আমার ফকির বানাইছে ওই আল্লাহ তোকে আমার জায়গায় আমাকে তোর জায়গা নিতে পারে তোমার ওই সময় কথাটা গ্রান্ড করল না এ কথাটা মেনে নিল না এর থেকে উপদেশ গ্রহণ করল না আমার আল্লাহ তাই করে দেখাইছে সে সময় আমি ছিলাম বাসতলায় ও ছিল দশতলায় আল্লাহ আমারে সেই দশতলা দিয়া ওরে বাসতলা নামাইছে আমার গায়েছিল জিন্ন শীর্ণ শিরা পোশাক ওর গায়ে ছিল সাফারি কোট ওই কোট আমারে দিয়া बहु सुन और तुम्हारा विश्व सुंदर आल्ला ঘরের বউটা আমার ঘরে পাঠাই দিয়া তারে এখন বউ শূন্য করে দারে দারে ভিক্ষা করায় সব কিছু পাল্টাই দে আল্লাহ পারে দোস্তরে সতর্ক থাকবেন জাকাত দেবেন বেসরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলো সরকার কিছু পয়সা দেয় বেসরকারি কমি মাদ্রাসায় এক টাকাও দেয় না বাংলার জমি বেসরকারি মাদ্রাসাও কম না এরকম হাফেজি মাদ্রাসা কম না হাফেজ আলী আহমদের দেখেন গত বছর আমি প্রথমে নামাজ পড়াইছে আজ থেকে চার বছর আগে একটা ছোট্টের ঘর ছিল আল্লাপাক দেয়া শুরু করেছে দুস্থ সরকারের কাছে নিতে গেলে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া লাগে কোটি কোটি টাকা নিতে গেলে লাখ লাখ টাকা ঘুষ লাগে জোরে বলেন भाई अमा दिक्या जेन, दिक्या जेन। करो ना चूरी कर কথা কল সবাই সুরি হারাম না বিকে হারাম সুরি হারাম না বিকে হারাম সুরির টাকা হালাল না বিক্রের টাকা হালাল বিক্রের টাকা হালাল চুরির টাকা হারাম কথা বলেন ঠিক মসজিদের জন্য দুই টন মাল পাস করে তাই তো খাও নাই আসে না রাস্তা বাড়িয়ে খাওয়া বিল্ডিং চুরিয়ে রেখে ফেলায় আমি বলে থাকি নাগুরা গেছি সাত দোকানে দাঁড়াইছি জিওগ্রাফিতে ছবি দেখাচ্ছে ওয়াজাগারে কুমির খেয়ে ফেলতেছে দেখে আশ্চর্য হলাম কি কয় আমি কই যে কি সত্যি খাই না কম্পিউটার বানাইছে এক বুড়ো আমার দমক দেখে আমাকে তোর বাড়ি কোন জায়গা বাড়িতে গোপালগঞ্জ কাজ না গোপালগঞ্জ না তোমার বাড়ি হ্যাঁ অবশ্যই গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ মানে আমার আইডি কার্ডে আছে না কয়েছে সে জন্য গোপালগঞ্জের ওয়াজাগারে কুমির কা কঠিন না নিতাই পায়খানা কা কঠিন আমি কিরম পাকা রাখলো কে বিল পাকা ইট মিট ছিল টাকার এরকম পায়খানা মারিয়ে খাওয়া হারাম বেশি কথা না কেন ঠিক কিনা তোমাদের বাড়িতে চাউল আনি একটা বাস্কেট আনি জাকাতের টাকা নেই কোরবানি টাকা নেই একশো পার্সেন্ট গরিবদের জন্য হালাল আমরা হালাল খাই তোমরা বিল্ডিং মারিয়ে দাও তোমরা বিল্ডিং খাও কে কারেন্টের লাইন ধরে খাম্বা শুদ্ধ কিনে খেয়ে মেলায় দেয় আরে বিক্ষের টাকা হালাল তোর চুরা টাকার সাইতে টন মারবি মন মারবি যত সাইতে আমাদের এই খয়রাতে টাকা একশো গুণ হালাল কথা বলেন এ সকল মাদ্রাসায় সরকার দেয় না আল্লাহ দেয় কে দেয় কে দেয় আল্লাহ দেয় আমি এই কমই বেসরকারি মাদ্রাসার ছাত্র ছাত্র বয়সে পড়িসি জায়গির থাকতাম নিতান্ত গরীব বাপের ছেলে আমি সব জায়গা আমার ইতিহাসটা বলি ছাত্ররা অনেকে আছে বাপে পয়সা দিতে পারে তার পর্ব কি সেই জন্য চলিয়ে যাই ব্যান চালাইয়া বড় এত বড় মোবাইল এটা কিনে টাচ করে বেড়ায় আকাশ করি বেড়া ঠিক না একটা দাড়ি হয়েছে মাত্র তাই দেখাইছি যে আমার দাড়ি হয়েছে আমি যে সবালে গইছি বুঝতেই হবে একটা কিছুই দেয় তো একটা দাঁড়িয়ে দেখাইছে যে আমার একটা দাঁড়িয়েছে আমি সাবালে গেছি আমার ইমামত নেন আমার পিছনে নামাজ হয় আমার নিচে আরো দুইটা ভাই পড়ে ওদের পয়সা আমার দিয়া লাগে জায়গিরি থাকি জায়গিরি খাই সাতাশি সালে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি মাদ্রাসার কিলার্স এর চতুর্থ শ্রেণী নাহবে মিরে পড়ি আল্লাহ জায়গির থাকি চেয়ারম্যান সাহেবের বাড়ি ওই সময় কার রানিং চেয়ারম্যান বন্যার পানিতে উঠে গেছে সিলিং আমরা মৌলবি দুইজন থাকি আমাকে জায়গা দেবে কিভাবে ওনাকেও খারাপ লাগতি সে নাসির বন্যার পানি চলে গেলে তুমি আসো দেখো তো জাগার কত সংকট রান্না বান্না তুমি একটু মারি ভাই শু নিয়ে আমার মনে হয়েছিল আমার মাথার পর আসমানি উঠে গেছে আমি ছাত্র বয়সে ছুটির টাইমটা আমি বাড়ি কাটাইনি সুটি আমি মাদ্রাসায় কাটাইছি সব ছেলেরা বাড়ি চলে গেছে ওই সুযোগের পিছনে সব কিতা মুখস্থ করে ফেলাইছি এই ছিল আমার আজীবন খালের প্রোগ্রাম তো কাছে এক মহিলা ছোট্ট ছোট্ট মা মহিলাটাও বড় সুন্দরী বাচ্চাগুলো যেমন পরিচার মতো আমিও নাবালেক না মালাবুদ্দামিনু পড়ি শরীয় মাসালা জানি সে দৃষ্টিতে আমি তখন সাবালেক হইনি আমি বেরোয় চলে যাচ্ছি ছিল তুমি হবে না আমি করলাম কাকি থাকবো তো কাবো কি উনি কয় তুমি যদি কিছু মনে না করো আমার বাচ্চাদের সাথে যা তাই খেয়ে যদি থাকো তাহলে আমার বাড়ি থাকো আমি কইলাম কাকি মরে বা আল্লা রহমত উনার বিটে উঁচু উনার বাড়ির ওই ঘরের মধ্যে পানি উঠেনি উঠোনে পানি উঠোন কয় তো উঠোনা গা তিন বেলায় খাবার দেয় মহিলা খাবারের সিস্টেম হলো এক পুয়া পরিমাণ চাউলের ভাত একটা প্লেটে রায় আমি বুঝতেই পারিনি আমি তো ছোট মানুষ আমার বাচ্চার যে দরকার পাইছি খাইয়ে চলে যায় কি দেখি হলো না হলো খালো না খালো ওই কি সাত আট দিন খাওয়ার পরে অষ্টম দিন বেলা যখন খাইতে বসছি তখন কেবল ভাত মাখাচ্ছি আইসে দরজা আটকানু খড়ির বেড়ার ভিতরে হাত এরকম ডুকিয়ে দিয়ে ধাক্কা মারছে ফাঁকা হয়ে গেছে হাত ডুকাই দেখো ভাইজান ভিক্ষুক ভাইজান আমার এক ভাত দেন শুনে আমি আর সহ্য করতে পারি না আমি বলি মনির ছেলেটার নাম মনির আমি বললাম মনির তুমি কি ভাত খাও নাই ওইবার আবেগ সামলাইতে না পারে আপনি আসার পরের থেকে মা মারে ভাত দেয় নাই তুমি কি খাও আমি আটা খাই রুটি খাই ডুটি খাই আপনি আসার পরে মা ভাত দেয় না তার মায়ের হাতের ভাত আমি তিন তিন বেলা আট দিন পর্যন্ত গরম ভাত খাইলাম এই আট দিনের ভিতরে তাই সেই ছেলে ভাত খায় নাই এখনকার ভাত কে আর মুখে যায় আমি কেদে দিয়েছি দরজা খুলে মনিরকে নিয়ে বসাইয়া ভাত খাইতে দিলাম অতটুক ছেলে স্বাভাবিক ভাবে ওর চার বাগের এক বাঘ ভাত ও খাইতে পারে না ও সব গুড়ো ভাত খেয়ে ফেলাইছে কয়েকদিন ভাত না খাইতে না খাইতে কলিজা শুকিয়ে গেছে ভাতগুলো সবই খাইছে তাদের কথা মনে পড়ে আর আমি আবেগ সামলাইতে পারি না কান্দি খাওয়া শেষ হইতে না হয়তো ওর বোন পড় বুন দেয়া দৌড়ে সে কয় ভাই যান মা যদি জানতে পারে ওরে আজকে শেষ করে ফেলাবে কথা বলতে বলতে ওর মা হটের চলে আসছে বড় এক জুয়ানের আর দুই লাল দেখা যাচ্ছে আর এই ছেলেটা বিষের মতো দাপাইতেছে আর কানতেছে আমি ঠকাই পারি না এরপরে যে পড়ায়ও দরছে আমি কইলাম কাকি আমার ভাত আপনার বাড়ি না চিন্তা নাই আপনার সামনে আপনার মনের সামনে আমি আট দিন ভাত খাইছি ও ভাত আমি জানলে প্রথম দিনই থাকতাম না সে আজকে চারটে ভাত খাইলো আপনি তারে এমন করে পিটাইলেন বললে বাচ্চার কান্না আর আমার কথায় মহিলা আবেগ সামলাইতে পারতেছে না ওদিকে মনিরের দুইটা বোন তার কেবলই বড় ছোট ছোট বোনটা তারাও কানতেছে এবার ওর মাও কানতেছে বন্যার সময় পানি চাপায় চলে যাবা আমি তোমার ভাটা দেখে কান্না সহ্য করতে পারি নাই মনির তাইত নাসির তোমারে জায়গির রেখেছি ও নাসির তোমার যেদিন জায়গির রাখলাম ওই দিন আমার ঘরে এক না। পাঁচ কেজি আটা ছিল আমি তোমার কিভাবে এক এক পোয়া করে চাউল ওখতে ওখতে পাকাই তাই মাত্র তোমার মনির আর আমার মেয়েরা ভাত খাইতে চাইলে তোমার ভাতে হবে না এজন্য ভাত দিয়ে তোমার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অন্য জায়গায় চলিয়া যাই নাসির তুমি যদি এখন लक्षी दिखे धान बनो दिन, दिन पर धान काटा लागू देवना रसुलर मेहमान जदिते ना खे चले जाए আমি কহিলাম কাকি এ কথা আপনি ভালো বলেন নাই এদেরকেই খাবেন তবে শর্ত হলো রুটি হোক পান্তা হোক আপনি অল্প অল্প করে মু আমি পেট ভরে খাবো আর মনির খাবে না এমন জায়গির আমি থাকবো না এই মহাব্বাত করিয়া আমার এখানা খাওয়াইছে বিভিন্ন এলাকায় যাইয়া প্রয়োজন সবাইকে গল্পটা বলি আমি পরানবরে আমি সেই ফ্যামিলির জন্য বিয়ে হয়ে গেছে মনিরও অনেক উচ্চ শিক্ষিত তবলিগের সময় লাগাইয়া পাক্কা দিনদার মনিরো সরকারি বড় অফিসার হয়েছে আল্লাহর রহমাতে দুনিয়ার কোনো অভাব নাই ফ্যামিলির ভিতরে পরিপূর্ণ দিনদারিও ঢুইকা গেছে তো করি আমি যেন সুপারিশ করে ভাতের প্রতিদান হাসরের মাঠে দিতে পারি আল্লাহর কাছে গেছে আপনার বাড়ির খানা খাইয়া যার বাড়ি জায়গির রয়েছে আপনারা জায়গির না থাকলেও আপনারা চাউল দে তাই খাই হাফেজ হয়েছে এরা যদি আজরে জান্নাতি হয় ইনশাল আপনাদেরকে তারা ভুলবে না ইনশাল কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ সরে চলে আইছি তো না একটা কথা হলো কারুনের পরশ পাথর চলে গেছে একটা পরশ পাথর আছে এবং থাকবে কেমন পর্যন্ত ওই পরশ পাথরটার নাম কি জোরে বলেন না বলো না বলা আল কুরে বলেন বিশ্বাস হয় না আল্লাহ এত মানুষ আল কোরআন শব্দ কেউ যদি চিরলে আকাশ পর্যন্ত শব্দ যাবে বুঝতে পারছি আপনাদের এলাকার মানুষের এই ট্রেন আবার বলতে হবে এই পরসপথরের নাম কি ঠিক না কারুনের পরস্পরের পাথরের সোয়া যে বানায় ও সোনারে ফুটবলের মতো লাথে বেড়ালে শুভ খেলা লাগে না কথা বলেন ঠিক কিন্তু এই কোরআন যে পরস্পতর এর সাথে যার চুয়া লাগে সে চুমোখার যোগ্য হয় জোর হলোনা হয় আমার গায়ে এই জামার কাপড়ের গা সাড়ে পাঁচশো টাকা পাঁচ সাথে ডুলিয়ে দিলাম সুমোখা লাগবে কোরআন শরীফের গায়ে যে কাপড় খান গ্রামে তল্লাশি লাগাই দেখেন কোরআন শরীফের বানিয়েছে অথবা ছেলে ফেলে গিয়ে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে এক ঠাং খুলে ভেলাই আট ঠাঙের মধ্যে গুড়ি তুইছে এই হলো কোরআন শরীফের জামা তালাশ করে দেখেন সত্যি কইসি না মিথ্যে কইসি এরপরও যে তেনা নেক্রাই কোরআন শরীফের গায়ে দিন ছেন ওই দিনের থেকে ওর দাম কত হয়েছে পাত তলে না হাতের তে নিচে পড়ে গেলে পাগল হয়ে যায় দোস্ত এই আপনাদের পাশে যদি নদী থাকে নদীতে অনেক সময় মরা গরু ভাসে দেখা যায় না আগে দেখা যায় এখন খুব একটা দেখা যায় না তো মরা গরু ভাসতি ভাস আইসে তার গায়ে সামলা আছে। সামলা লোম টোম ওঠে সামলা নাই আপাতত ভুলি উঠছে এই গরুটা এসে ঘাটে আটকে গেছে এখন যদি কেউরে বলেন এই তুই যদি মরা গরুর ভাষা একটা চুমো দিতে টাকা দেব পাঁচশো টাকা নিয়ে আর কেউ আছে নাই যারে প্রস্তাব দিছিস সে বড় বিপদে পড়ে গেছে কয়ে যে আল্লাহ দুই দিন কিসেন বিক্রি করলে পাই পাঁচশো টাকা আর একে সুময় পাঁচশো টাকাও পাঁচশো কি এরপরে কয়ে কি ভাই দিনা রাত্রি সুমো দিলি তুমি টাকা দিবা ও কয়ে দিন রাত যে কোনো সুম সুমো দিবি আল্লাহ ও কয়েতালি সন্ধ্যার পরে আসো সুমদে দিয়ে পাঁচশো টাকা নেবো এখন সন্ধ্যার পরে ও পাঁচশো টাকা নেবে বলে নাকে মুখি ঠোঁটে গালে আতর মাখাইয়া পাঁচশো টাকা নেবে বলে সুমো দিয়া মরা গরুর দূরি থাকতে কাহরি তে লাইট মেরে দেখে জীবন ভরে খেবাই নিয়ে বেড়াবে যা মুসির বিটা মুসি মরাগরুর গরুর ভাষায় টাকা খাইছি পুরুষ পর্যন্ত এই বদনাম জাতি থাকবে কথা কন না কে ও ব্যবকর সে করেন না রে ভাই হবে না ফিরে চলে আসছে ও ফিরে আসার সঙ্গে সঙ্গে আর সে আজিমের মালিক আল্লাহ থেকে পাঁচশো টাকা দিয়ে ওই জায়গা চুমো খাবা আমি আল্লাহ তৈরি করতে পারি সিস্টেম কি সকাল বেলা ও বিকেল বেলা চুমো খাই নাই সকাল বেলা মুটা খুলে একটা সাইড সুন্দর করে নকশা করে ওই চামলাটা কথার মাঝে খোঁচা মারবেন আমি জানি কি করতে হবে সব আমি জানি একটা কথার মাঝখানে বুঝতে হবে যে জরুরি কথা হোক আপনার আমার একটা কথা শেষ হবে না এই কথাটা ওর পরে এই মাঝে এসে গেছে কথার রস নষ্ট হয়ে গেছে এবার সামলাটার গায়ে সুন্দর করে পালিশ করিয়া আবার সামলাটা বাংলাদেশে চলে আসছে সামলা বাংলাদেশে আসার পরে ওই সামলাটা কিনে নেছে খিতাবাদি বই পুস্তক বান্ডিং করে যারা ওরা কিনে নিয়া, সামলার দিক থেকে এক টুকরা কোরআন শরীফের গায়ে বান্ডিংরিফা সেনা নাই ওই কোরআন শরীফটা চলে আসছে আপনাদের ফকিরাটের বাজারে এবার ওই ছেলেটা ওই লোকটা যে লোকটা রেসুমো খাইতে বলা হয়েছিল ওর ছেলে আপনাদের এই মাদ্রাসায় পড়ে ছেলেটা হেফজোখানায় ডুববে এবার ছেলে যে আব্বার গলা জড়াই ধরে কানতেছে আব্বাই কয় বাবা আমি তো জীবনেও জানি না সামলার বান্নি গলা কোরআন শরীফ আছে কে আমি ভকিরাটের লাইব্রেরিতে দেখে আসছি দামও শুনিয়াছি টাকা ছেলে যখন এমন সুন্দর করে আবার শুনাই দে বাপের নরম হয়ে গেছে এবার পাঁচশো টাকা নিয়ে যাইয়া ও জু কালাম করে কোরআন শরীফটা কিনছে কিনে বুকের সাথে লাগাইয়া মুখে যে জায়গা চুমো খাইছে ওই জায়গাটা সেই মরা গরুর পাশা কারণ সেই পাশের দিকে থেকে এক টুকরা কাইটা সামলা দিয়া সেখানে এবার নীদেছে সেই মরা গরুর পাশায় চুমো খাচ্ছে এখন সেই সময় পাঁচশো টাকা পাই ও নাই এখন পকেট এতে টাকা দিয়ে সেই জায়গায় ঠিক কি ঠিক না ও দোস্ত এ কোরআনে যদি মরা গরুরে চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে আল্লাহ একবার সিরান একরারে যদি চুমো খাবার যজ্ঞ বানাইতে পারে মানুষ আশ্রাপুল মকলু এর সাথে ছোয়া লাগলে এর সুমার যোগ্য বানাইতে পারে কি পারেনা মহিলার ভিতরে কোরআন হবে বেকুরান তার দাম বেশি কলেজ ছাত্র স্টুডেন্ট যদি কোরআন পড়নেওয়ালা হয় বেকুরানিওয়ালাদের সাইতে তার দাম বেশি এলাকার কৃষক পাবলিক যদি কোরআন পড়নেওয়ালা হয় বেকুরানিওয়ালাদের সাইতে তার দাম বেশি আল্লাহ কোরআনের आल्ला जमी मद्रासतम सभा जो अठारोम है निश्चय उन्नीस बस आगे मद्रासा छा উনিশ বছর বা বিশ বছর বা ত্রিশ বছর আগে সর্বোচ্চ না কমছে জোরে বানান বাড়ছে না কমছে ও দোস্ত এ কোরআনে জাগার দাম বাড়াইছে আর কি বাড়াইছে আসমান থেকে অবিরাম এই জায়গার উপরে কোরআন শরীফের মাদ্রাসার উপরে রহমত আর থাকে এলাকা যত মানুষ খবর এসিয়েছে তাদের উহের পর বিরাম সো যাইতে থাকে আর একটা কথা শুনে নেন দোস্ত আপনারা কি করবেন টের পান না আপনাদের নিলে খুশি বুঝাইলে আমরা মিলাদ পড়ি না মিলাত পড়ি সোয়াব হয় মানুষে খাওয়াই, হয়। পড়ি জিলাপি খাওয়া খাই করি সোয়াব হয় কথা ঠিক আছে তবে এই যে যে খাওয়াচ্ছেন যখন মিলাদ দিলাম আর যখন খাওয়াইলাম খাওয়াটা যদি ভালো হয় তাহলে দুয়াটা ভালো হয় খাওয়া যদি খারাপ হয় তাহলে কিন্তু দুয়াও ফেরত নাই। জিলাপি নিয়ে টুল্লা খুলে দেখে যে ছোট ছোট জিলাপি ক্যা জিলাপির মধ্যে পাঁচ সালটি চলছে বুঝছি নিজেরা বড় বড় আড়াই পেছি গুলো নেসে আর আমাকে দেশে দুই পেছে তা ওর বাপের জলে যা ভরছিলাম সব ফেরত নিয়ে গেলাম খাবার যদি কারাবেন ঠিক না আমি উদাহরণে বলে থাকি এক গাছ থেকে কলা কাটছেন কলা এক কান খাইছেন এক কান কলা কাটিয়ে খেয়ে পেলানোর পরে ওই গাছে কি ছয় মাসের মধ্যে আর এক কান হবে এক বছর পরে হবে বোঝে নাই এক গাছের থেকে এক কান কলা কাটে খেয়ে ফেললে এক বছর পর এক কেন হবে না দুই বছর কোনদিন পয়সা মাটি হয়ে যাবে গোড়া ঠিক না আম গাছ লাগালে কি এক বছর হয় না অনেক দিন হয় কাঁঠাল গাছ নারকেল গাছ অনেক দিন হয় ঠিক না মিলাদ পড়েন যা পড়েন খাওয়া দাওয়া জিয়াপত এগুলো কলা গাছ এক কান কাটে খাওয়া শেষ ওই পর্যন্ত শেষ লাগাবেন একশো বছর পর্যন্ত ধরতে থাকবে সেইটা কি সেই পরামর্শ দেই, এই যে কোরআনের মাদ্রাসা যেখান থেকে মুক্তি মহাদেশ সাইকুল পয়দা হয় আজকে এই গ্রামে এক মুরব্বী আলেমের পরিচয় পাইলাম হুজুর